মানবতা সমাধানো হে আল্লাহ আলহমদুলিল্লামিন ওসলা সঈদুলমুরসলী নবীনা মহমদ বাহি ওসাহব আজমাইন ওমতানিনলা আমাবাদ ফদিনুর রাজিম ওয়ামা মিনা ইহু মকামুম ওয়া ইন্না আল্লাহ নাহনুস ওয়া ইন্না আল্লাহ নাহনুল মুসাবেহুন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হদায়তের জন্য যেমন বিধানের প্রয়োজন তেমনি আল্লাহ নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিল হকরাসল্লা সাল্লিয় সাল্লামের উপর যার কাছে জিবরাইল আলী সালাত সালাম তেইশ বছরের জীবনে কোরআনে করিমকে নাজিল করেছেন আমাদের তফসির সুরা সাফফাতের ১৬৪ চৌষট্টি নম্বর আয়াত থেকে শুরু হবে এ আয়াতগুলিতে ফেরেস্তাদের কথা নকল করা হয়েছে আমা অমা ইল্লা ইহু মাকামু মায়ালুম আমাদের মধ্যে এমন কেউ নেই অর্থাৎ মালায়িকা ফেরিস্তাদের মধ্যে এমন কেউ নেই যে যার নির্দিষ্ট স্থান নেই অর্থাৎ আমাদের প্রত্যেকের জন্য পাক স্থান বা অবস্থান নির্দিষ্ট করেছেন অবস্থান জায়গার দিক থেকে যার যেখানে কাজ ডিউটি আসমানের ওপরে হোক অথবা জমিনে হোক আর এই স্থান কাজের দিক থেকেও যার যে ধরনের কাজ সেই ধরনের কাজে তারা নিয়োজিত আছে কোনো ফেরিস্তা আল্লাহ পাকের ওহিব পৌঁছানোর জন্য কোনো ফেরিস্তা বৃষ্টি ঝড় বাতাসের ক্ষেত্রে নিযুক্ত কোনো ফেরিস্তা সিঙ্গাই ফুঁক দেওয়ার জন্য কোনো ফেরিস্তা মানুষের আমল লেখার জন্য কোনো ফেরিস্তা মানুষের দুর্ঘটনায় কষ্টের সময় সুরক্ষা হেফাজতের জন্য ইত্যাদি ইত্যাদি ছাড়া আল্লাহ পাক রবুল্লা ফেরিস্তাদের বহু কাজ রয়েছে তারা সে সব কাজে লেগে আছেন আল্লাহর পক্ষ থেকে ওয়া ইন্না আল্লাহ নাহনুস আফুন আর নিশ্চয়ই আমরা সারিবদ্ধভাবে দণ্ডাইমান আল্লাহর সামনে আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্য আল্লাহ পাক যা আদেশ করেন তা দ্রুত পালন করার জন্য ফেরিস্তারা সারিবদ্ধ হয়ে প্রস্তুত হয়ে রয়েছেন ওয়াই ইন্না মুসাবহন আর নিশ্চয়ই আমরা তসবিহকারী আল্লাপাকের পবিত্রতা মহিমা ঘোষণা করি এ বিষয়টি আরো অন্য অয়াতীয় আল্লাহ পাক রাবুল্লাহ উল্লেখ করেছেনহন আল্লাহরালুণ ফেরিস্তারা রাত দিন আল্লাহ পাকের তসবিহ পাঠ করে পবিত্রতা ঘোষণা করে লাইয়াফ তরুণ তারা কখনো ক্লান্ত হয় না লাইয়া সুন আল্লাহ মা আমার ফলুন উমারুন আল্লাহ পাকে যা আদেশ হয় সেই ক্ষেত্রে তারা কখনো বিরুদ্ধাচরণ করে না আর যা আদেশ করা হয় তাই তারা পালন করে মোহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আর মুশ্রিকদের ক্ষেত্রে যাদের মাঝে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দিন ইসলামের প্রথম দাও তিনি এসেছেন ইন আরো মুশ্রিকরা বলত যে আগের লোকদেরকে যেমন গ্রন্থ দেওয়া হয়েছে যেমন বনি ইসরা তিন জিল দেওয়া হয়েছে ওই রকম যদি আমাদের জন্য মক্কাতেও কোনো আল্লাহর কিতাব নাজিল হইতো তো আমরাও তা থেকে উপদেশ নিতাম এবং তা কিন্তু যখন রাসুল উল্লা সাল আলাম তাদের মাঝে আসলেন আর আল আলকরআ করিম নাজিল হইল অস্বীকার করলো তাদের অধিকাংশে আল্লাহ বলছেন ওয়াইন খান আর নিশ্চয়ই তারা এ কথা এর পূর্বে বলত লাউ আনা মিনাল মিনালিন যদি আমাদের কাছে আগের লোকেরা যারা এসছে ওদের মতো উপদেশ হয়তো লকন এ বাদাল্লাহ মুখলাসিন তাহলে আমরা আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এটা তাদের আগের কথা ছিল আল্লাহ বলছেন ফাঁকা ফারুবাহি কিন্তু যখন তাদের কাছে সত্য আগত হইল কোরআন আসল রসুল্লাহ সাল্লাহআলসাল্লাম রসুল হয়ে আসলেন তাকে অস্বীকার করলো কুফরি করল তারা ফাফাই আল্লাহ মনু সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে এর নাম মহান আল্লাহ তারপরে সুসংবাদ দিচ্ছেন মমিন বান্দাদেরকে যারা আম্বিয়া রসুলগণের সত্যি সত্যি অনুসারী সৎকর্মশীল তাদের জন্য শুধু আখেরাত নয় যে সব কথায় আখেরাতে আখেরাতে সব ক্যাশ হবে এমন নয় অনেক মানুষ এই রকমই তাদের দিন সম্পর্কে অল্প জ্ঞানের কারণে ভাবি যে আমাদের মনে হয় সব কিছু পরকালে সব কিছু পরকালে না পরকালটাই আসল এবং সেখানেই চূড়ান্ত ফয়েস আল্লাহ আর সেখানে আপনাকে পুরোপুরি আপনার ভালো কর্মের উত্তম প্রতিন্দান দেওয়া হবে কিন্তু আল্লাপাকের নেঘবান্ধাদেরকে ভালো মানুষদেরকে আল্লাপাক দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্থ করেন না বরং আল্লাপাকের প্রতিশ্রুতি যে আল্লাপাক তাদেরকে সম্মানিত করেন এই বিষয়টি আল্লাহ ফাকরাবুল্লা আলমীন বেশ কিছু আয়াতে বেশ কিছু সুরায় উল্লেখ করেছেন কিন্তু তার জন্য আল্লাহ শর্ত রেখেছেন ইমান আর সৎকর্ম ইমান ইসলামের সঙ্গে যেমন ইমান তেমন ইমান আপনার দেশাচার ইমান নাই যেমন মুসলিম ইমান না ইমানের ছয়টি স্তম্ভ আছে এগুলি পুরোপুরি বিশ্বাস রাখা আপনার অন্তর মজবুত হয়ে যাবে এই রকম ইমান ইসলামের পাঁচটি স্তম্ভ আছে সেগুলি পালন করা এছাড়া ইসলামের বিধিবিধান যেগুলি করণীয় করা বর্জনীয় সেগুলি ছেড়ে দেওয়া এটা হচ্ছে ইমান আর সতামুল আর তার সাথে আল্লাহাক আরও বলেছেন নীলায়ুষ রেকুনা বিষয়ে সুরে নূরে একমাত্র আমার এবাদত করবে আমার সাথে কোনো কিছুকে যেন শরিক না করে শির্কমুক্ত ব্যক্তি পরিবার সমাজ দেশ জাতি গড়ে উঠা। তাহলে আল্লাহাক রবুল আলমিন সম্মানিত করবেন মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়ালাকাত সাবাকাত কালেমাতুন আল এবাদ আল মুরসালিন আর নিশ্চয়ই আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই বলে দেওয়া হয়েছে আমি আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়েছি নবীর রসুলনকে পাঠাবার আগেই আমি এটা ঘোষণা করেছি আল্লাহ পাখের এটা ফেসালা চূড়ান্ত কি ইন্নাহুম লহমুল মানসোর নিশ্চয়ই তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করা হবে অবশ্যই তাদের সাহায্য হবে আল্লাপাক অবশ্যই সাহায্য করবেন দেখুন আম্বিয়া রসুলগণের ইতিহাস যতই জুল মত্যাচার করুক তাদের জাতিরা শেষ পরিণামে ওই কাফের অবাধ্য জাতির লাঞ্ছিত অপদস্থ হয়েছে নাহে দুনিয়া থেকে একই বারে ধ্বংস হয়েছে আর আম্বিয়া রসুলগণকে আল্লাপাক সম্মানিত করেছেন ওয়াইনাজান আলহামুল গালেবন আর আমার সেনাবাহিনী অবশ্যই অবশ্যই বিজয় লাভ করবে এ কথাও আগেই বলে দিচ্ছি আল্লাহ পাকের বাহিনী আল্লাহ বলে তারা হচ্ছে মমিন সৎকর্মশীল বিশ্বাসী অবিশ্বাসী নয় কপট নয় একত্র প্রতিষ্ঠাকারী মুশ্রেক বহুত্ববাদী নয় আল্লাহ পাক পাকারী মেয়ে দুই ভাগে ভাগ করেছেন মানুষকে হিজবুল্লাহ আল্লাহ পাকের দল আর হিজবুল শেতান শয়তানের দল তো শয়তানের দলের ওপর আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আল্লাহর দলকে বিজয় দান করবেন এই ঘোষণা পাকের অগ্রিমী রয়েছে ফাতা আনু হাত তাহন সুতরাং তাদেরকে উপেক্ষা করো কিছু কালের জন্য তারা যতই বাড়াবাড়ি করুক তুমি উত্তেজিত হয়ে না আ তাদেরকে তুমি দেখতে থাকো তাদের তামাশা দেখতে থাকো কি করছে কি বলছে শীঘ্রই তারা তাদের নাম দেখতে পাবে আর মুশ্রেকরা পরেশরা যারা অস্বীকার করেছিল আফাবি আজাবান আমার আজাব কি তারা ত্বরান্বিত করতে চায় তাড়াহুড়া কেন শুরু করে দিচ্ছে মোহাম্মদ তোমার আজাব কোথায় তুমি যে আমাদের ধমক দাও যখন তখন কোথায় কোথায় সুতরাং যখন আল্লাহর শত্রু কাফের অবাধ্যদের উঠানে আল্লাহ পাকের শাস্তি নেমে আসে তখন যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সকাল বড় মন্দ হয়ে যায় আল্লা পাখের আজাব যখন কোনো এলাকায় উঠানে মানে কোনো এলাকায় কোন শহরে কোন গ্রামে চলে আসে তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায় ফেসা আসা বাহুল মনজারি তাই হয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে তার আগে বদরের দিনে মাতম পড়ে গিয়েছিল মক্কায় বড়ো বড়ো নেতাগুলি শেষ গিয়েছে আর ফিরে আসেনি মক্কাই রাসোরম যখন খাইবারের যুদ্ধে গিয়েছিলেন সকাল সকাল পৌঁছেছেন ঘরেই দেখছেন যে লোকেরা চাষিরা যেমন নিজের অস্ত্র শস্ত্র কোদাল ইত্যাদি নিয়ে ঘাটে নামে লাঙ্গল নিয়ে তা নিয়ে নামতে দেখলেন রসরুল্লা সাল্লাম তখন এই আয়াতের অংশই বলেছিলেন ইন্না আমরা যখন আল্লাহর বান্দারা কোনো অবাধ্য জাতির উঠানে নাই নেমে আসি অবতরণ করি তখন তাদের দুর্দশা চলে আসে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তারপর আল্লাহ ফখরবুল্লা আলম বিজয় দান করলেন খাইবার রাসুল্লাহাম সাহবা ইকরমদেরকে ওয়াত আনহাতন হে নবী তাদের থেকে তুমি ফিরে যাও বা উপেক্ষা করো তাদেরকে কিছুকালের জন্য ওয়াবসের ফাঁসা ফাইব সেরুন তুমিও দেখতে থাকো আর শীঘ্রই তারা দেখতে পাবে পরিণাম তুমি তাদেরকে দেখতে থাকো যে কি হচ্ছে আল্লাহ পাকের খেলা দেখো ফাঁসাউ ফুব সেরুন তারা দেখতে পাবে তাদের পরিণাম দুইবার আল্লাহ বলেছেন হয়তো রিপিট করার জন্য অথবা একবার দেখা আগের যে আয়াতটি একশো পঁচাত্তর নম্বর আয়াত হেনাবি তাদেরকে তুমি দেখতে থাকো শীঘ্রই তারা দেখতে পাবে মানে দুনিয়ার কুপরিণাম পরাজয় স্বীকার করবে লাঞ্ছিত অপদস্ত হবে আর পরে বলা হয়েছে মতকে বলা হয়েছে বা ক্যামতকে বলা হয়েছে তুমিও দেখতে থাকো আর শীঘ্রই তারা দেখতে পাবে যেই দিন ধ্বংস হয়ে আবু জাহাল এবং তার সাথী ও তোবাসায় বাড়াবে সত্তর জন কোরাইশদের নেতা মক্কার যারা সম্ভ্রান্ত ছিল দুনিয়ার দিক থেকে এদের লাশগুলিকে বদরের কূপে নিক্ষেপ করে দেওয়া হল রাসোরাম জিজ্ঞাসা করেছেন তাদেরকে হাক্কা আল্লাহাক যে আমাদের সাথে প্রতিশ্রুতি করেছেন আল্লাহ সত্য করে দেখিয়ে দিয়েছেন ফাহম তোমরা কি পেয়েছ মা ওয়া কুম হাক্কা আল্লাহাক বলেছেন সুবাহ হে নবী তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো যিনি ইজ্জতের আধার ইজতের মালিক আম্মাই আসিফুন তার পবিত্রতা ঘোষণা করো ওই সব কথা থেকে যা তারা আল্লাহর উপর আরোপ করে ও সালামুন আলাল আলমুর সালীম আর সালাম বলু সমস্ত নবী রসুলগণের ওপর যারা প্রেরিত আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর সালাম বর্ষিত হোক রসুলগণের ক্ষেত্রে আল্লাপাক সালামের কথা শুধু উল্লেখ করেছেন পক্ষান্তরে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা সালাম সম্পর্কে আল্লাহ দুটো কথা উল্লেখ করেছেন সালাত এবং সালাম ইয়া ইহীন আহমানু সাল্লু আলিহে ও সাল্লামু তসলিমাহ ये दिख थे क्यों? के। समस्त फिर आल घटना इमान के शुद्ध करा के करा शेर्क के उच्छेद ज्ञान दिल्ली मनोनी कर लो जमन तरह कुरान सन्ना जनता मेरे ना उद्देश्य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 প্রতি বুধবার রাত আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও ওয়েল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 জাহাঙ্গীর सम्मानित भ्रतृमंडल फिर आलोचनार दिखे तफसर सुर আল্লাহ ফকরবুল আলমিন সাদ করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম সদ ওলকুর আনজি জিক্রলিনকা ফারুফ ইজাতি ও আল্লাহ এই সুরায় সদ যার নামকরণ হয়েছে প্রথম অক্ষরটিকে সদ দিয়ে এই সুরার শুরুতেই রয়েছে এটি বিচ্ছিন্ন অক্ষর এর উদ্দেশ্য আল্লাহ ফকরব্বুল ভালো আর এই সুরা নবী সরসাল্মের মক্কি জীবনে নাজুল হয়েছে এই সুরায় বিশেষ করে প্রথম দিকে এমন একটি কাফের মুশ্রেকদের কোরেশদের প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে যা তারা আবু তালেবের কাছে পেশ করেছিল রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাথে একটা সমঝোতা করার উদ্দেশ্যে তারা যখন দেখল যে মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামের এই যে ইসলামের দাওয়াত প্রসার হইতেই আছে আর ধীরে ধীরে লোকজন আমাদের মধ্য থেকে তার দিন কবুল করছে আশঙ্কা বোধ করল কিন্তু এই কোরাইশ বংশের শ্রেষ্ঠ গোত্র এই হাসেম গোত্র সেই গোত্রের মোহাম্মদ সাল্লা তার সাথে এইরকম ঝগড়া বিবাদ না করে আমরা তার ধর্ম তো মানবই না তার নিয়ে আসা দিন মানবো না আমাদের বাপ দাদার ধর্মেই থাকবো তবে একটা সমঝুতি আসা যাক জাতীয় করে লোকেরা বাইরে আমাদেরকে বদনাম না করার সুযোগ পায় যে দেখো তারা আপোষের লড়াই করছে আর দেখো এইরকম জুল মত্যাচার করলো হাশেম গোত্রের ওপর আর আমরা যেন মানুষের সমালোচনার পাত্র না হয় আমরা জালেম সাব্যস্ত না হয় বিভিন্ন এলাকার মানুষদের কাছে সুতরাং একটা সমঝোতে আসা যাক সমঝোতা কি এইটা কখন হয়েছিল এই নিয়ে তাফসির কারদের দিমত আছে একদল বলছে আবু তালেবের কাছে তারা এসেছিল এটা মক্কার জীবনের মধ্যম দিকে ছিল যখন দেখলো যে দাওয়াত খোলাখুলি মোহাম্মদ ইসলাম দিতে লেগেছে প্রথম দিকে লুকিলুকে দাওয়াত দিতেন তারপরে যখন খোলাখুলি দাওয়াত দিতে লাগলেন আর উমার রাজিয়াল্লাহ তালাউন ইসলাম কবুল করে নিলেন আরও দিন শক্তিশালী এখন প্রকাশে। রসল্লা সাল্লাহ সাল্লাম দাওয়াত দিতে লাগলেন নামাজ পড়তে লাগলেন কাবার কাছে এসে এই সময় আর কেউ কেউ বলছে যে শেষকালে মক্কার শেষ জামা যখন আবু তালেব একেবারে মৃত্যু সজ্জায় ভাবলো যে আবু তালেব চলে যাবে মুরব্বী মানুষ সবার শ্রদ্ধা বাজন তো তার মাধ্যমে এই মীমাংসাটা হয়ে যায় একটা সমঝোতা হয়ে যাক মোহাম্মদের সাথে আবু তাবের কাছে গিয়ে বললো যে তোমার এই যে ভাতিজা আমাদের ধর্ম সম্পর্কে সমালোচনা করেছে আমাদের ধর্ম ঠিক না আমাদের এসব এত উপস্মের পূজা এগুলি বাতিল আর সব কথাবার্তা বলছে তার এই কথাগুলি বন্ধ করিয়ে দাও কারণ এগুলিতে আমাদের আঘাত লাগছে এগুলি তার বলা চলবে না আমরা যাতে করে এর চাইতে বেশি কিছু না করি বাড়াবাড়ি ও সেটা বন্ধ করিয়ে দিক আমরা আমাদের ধর্ম পালন করি আর ও নিজের জীবনে নিজের ধর্ম পালন করব কাউকে তার ধর্মের কথা বলবে না ওর ধর্ম পালন করে আমরা বাধা দেব না এইভাবে তারা সমঝোতা করার জন্য প্রস্তাব পেশ করলো আবু তালেবের কাছে আবু তালেব বুড়ো মানুষ ভাতিজাকে ডেকে পাঠালো রাসেলুল্লাহ আসলেন চাচা কি খবর বললো যে বাবা লোকেরা সব এসছিল নেতারা আমাকে বলছিলো এরকম সমঝোতার কথা তুমি তোমার ধর্ম পালন করো ওরা ওদের ধর্ম পালন করুক কার তুমি চুপচাপ থেকে যাও যেটা ভালো তুমি মনে করেছে ঠিক মনে করেছে সেটার ওপরই থাকো তুমি অসুবিধা নেই বাধা দেবে না কিন্তু তুমি তোমার এই ইসলাম প্রচার করিও না রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম এ প্রস্তাব মানেননি বরং বলেছিলেন দেখো তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি হে কোরসরা যারা এখনও বিশ্বাস করো না অবিশ্বাসী তোমাদেরকে বাণী করছি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি এই দিন কবুল করো আল্লাহর দিন তাহলে আরবরা তোমাদের মেনে নিবে আরবদের তোমরা নেতৃত্ব দিবে। আরবের যতগুলি গোত্র রয়েছে সবগুলি তখন গোত্রীয় শাসন ছিল কারও কোনো রাজত্ব ছিল না এক এক বংশের তাদের যে প্রধান সেই নেতা হইল কোনো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে ছিল না গোটা আরব তোমাদের অনগত হয়ে যাবে আর তারপরে পরে যারা অনারব তারা তোমাদের বসত্ব শিকার করবে তারাও তোমাদের অধীনে চলে আসবে সারা পৃথিবীর তোমরা নেতৃত্ব দেবে সম্মানিত হবে তোমরা দুনিয়াতেও এ কথা বলার পরেও তারা মানতে রাজি হইলো না কারণ এতগুলি উপাস্যকে সবগুলিকে বাতিল করে দে একটা উপাস্য শুধু ওই ওপরওয়ালা এটা চলবে না এই বিষয়টিকে আল্লাপা রবীন্দ্র এখানে উল্লেখ করেছেন মহান আল্লাহ এরসাদ করেছেন আমি আল্লাহ শপথ করছি যা উপদেশে ভরা যে জিক্রাজা ফারুফ ই ওয়াশে কসম করে কি আল্লাহ বলতে চাইলেন এটা কথা এখানে উজ্জ্ব আছে যে এই কোরআনে করিম চিরসত্য আমি নসিহতপূর্ণ উপদেশপূর্ণ কোরআনে কেরিমের শপথ করছি যে এই আল কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য সুতরাং এই সত্য বিধান প্রত্যেক মানুষের জন্য মানা আবশ্যক শুধু মোহাম্মদ নিজের জীবনে পালন করবে আর তোমরা নিজ নিজ মত আর পথের ওপর থাকবে কখনো মুক্তি পাবে না কাফারু বালি দিনুফে ইজাতি অস্বাক বরং যারা অস্বীকারী তারা তাদের দাম্ভিকতাই রয়েছে অস্বীকার আর বিরোধিতাই লিপ্ত রয়েছে অহংকার রয়েছে তাদের অন্তরে আর আপোষে তাদের দলাদলি দেখেন বাতিলপন্থীদের মতের শেষ নেই পথের শেষ নেই যখনই আল্লাহ প্রদত্ত বিধান থেকে মানুষ সরে যায় তখন পথ আর মতের শেষ থাকে না দলের ওপর উপদল সৃষ্টি হতে থাকে আর এমনিতে তারা সত্যের বিরোধী সবাই আল্লাহ পাক তারপর এরশাদ কোচেন কাম মিন নামিন কাবলিন কর এদেরকে সাবধান হওয়া উচিত এদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি কাম আহ তাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি কাম দুই অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে কত শত অনেক যেটাকে খাবরিয়া বলে আর যেটাতে জিজ্ঞাসা হয় সেটাকে ইস্তিফামিয়া বলা হয় এখানে আল্লাহ ফাকরাবুল্লা আলমীন সংবাদ দিচ্ছেন যে তাদের পূর্বে বহু জাতিকে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি ফানা দাও তখন তার। আর তো চিৎকার করেছিল খুব চাঁচামাচি করেছিল রক্ষার জন্য ও আল্লাহ তাহিনা মানাস কিন্তু তখন পরিতাল আল্লাভের কোনোই অবকাশ ছিল না যখন পাকের শাস্তি চলে এসছে তখন খুব চিৎকার করেছে যে আল্লাহ উদ্ধার করো আল্লাহ আর এই ভুল করবো না মাফ করো তখন আর শোনা হয়নি ও আজেব আঞ্জা আহমের মেনহম আর এই আরব মুশ্রিকের তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী আসছে ওয়াল আল কাঁ আর কাফেরা বলি হাজ আহরুণ কাজাবি মুহাম্মদ জাতুকর আর মিথ্যাবাদী আজ আল আলিহা তাই ওয়াহেদে কেন মিথ্যাবাদী বলল মোহাম্মদকে সাল্লি সাল্লাম জীবনে কোনো দিন তিনি মিথ্যা কথা বলেছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে কারো সাথে চলাফেরার ক্ষেত্রে জীবনে কোনো নজির নেই চল্লিশ বছর পর্যন্ত একটিও কোনো মিথ্যা বলতে মোহাম্মদ সাল্লা ইসাল্লামকে তারা শোনেননি এই জন্য তাকে আসা দেখছির সত্যবাদী আল আমিন এবং বিশ্বস্ত এ উপাধি তো তারাই দিয়েছিল কিন্তু যখন আল্লাহর বিষয় আসলো তৌহিদ আল্লাহর একত্রের বিষয় আসলো তখন মিথ্যাবাদ জন্য বলল যে আমাদের এতগুলি তাহলে উপাস্য যাবে কোথায় সব নিজের হাতে তাহলে ধ্বংস করতে হবে নিজে থেকে নিশ্চিন্ন করতে হবে না এটা মানতে রাজি না বাপদাদা তাহলে বেকুব ছিল মূর্খ ছিল শয়তান এভাবে বুঝিয়েছে এগুলি শয়তান এভাবে কুমন্ত্রণ দিয়েছে যে তোরা যদি মোহাম্মদকে মেনে নিস আর তোদের এসব যদি বাদ দিয়ে দিস এ উপাসনা তার মানে তোদের বাপ দাদা এত বিচক্ষণরা ছিল আব্দুল মুতালিব ছিল হাসেম ছিল আব্দু ছিল কত জ্ঞানী গুণীরা ছিল তারা সব বেকুব মুরুখ ছিল নাকি এই রকমই যত বিভ্রান্ত বিদাতপন্থী হোক আর সিরকারীরা হোক আর অন্য বিজাতিদের মধ্যেকার হোক তাদেরকে শয়তান এভাবেই বিভ্রান্ত করেছে। আল্লাহ ফাকরাবুল্লা আলমীর বলছেন তাদের কথা যে কাফেররা বলল আজ আল আলহাত্ম এতগুলি উপাস্যকে সবগুলিকে বাতিল ঘোষণা করে এক এলাস্ত করলো একটা চলবে আর চলবে না এটা বড়ই বিস্ময়কর কথা আশ্চর্য কথা এটা মানার কথা নয় অন্তহ আনিম সু আসবির আলা আলি হাতিকুম প্রস্তাব পেশ করে আবু তালেবের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেল তখন তারা বলল যে ঠিক আছে আমরাও মানমোনক যত দূর পারে আমরাও ঠেকাবো। অন্তালাকাল মালামেন তাদের নেত্রী স্থানীয় ব্যক্তি যা প্রধান তারা চলে গেল বেরি এই বলতে বলতে আনিমসু যাও নিজ নিজ বাড়িতে যাও অসবেরু আল আলে হাতে এবং তোমাদের উপাস্যদের পূজই তোমরা অটল হয়ে যাও নিজের ধর্মে সত্য হয়ে যাও দেখব এই মোহাম্মদকে ইন্দ সাদ নিশ্চয়ই এই যে মোহাম্মদ যা বলছে তাতে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে এখন আর রাস্তা দিয়ে জনসাধারণের বিভ্রান্ত করতে চেষ্টা করলো প্রধানরা যে যে বলছে না ইসলাম ইসলাম আর আল্লাহ এক পরকালে বিশ্বাস করো আসল উদ্দেশ্য এইটা না আসল উদ্দেশ্য হচ্ছে তোমাদের নেতৃত্ব দখল করা তোমাদেরকে সরিয়ে দেবে সবকে গোলাম বানাবে লা সাইয় এমন একটি বিষয় যে এতে অসৎ উদ্দেশ্য রয়েছে মা সামি আহাদাফিল মিল্লা তিল আখেরা এইরকম কথা তো শোনিনি শেষের ধর্মে অর্থাৎ ইসা আল ইসলামের ধর্মে আর কেউ কেউ এরা মানে শুনেনি একত্রের কথা কারণ তারা বিকৃত ধর্মের কথা শুনেছে না আমাদের সবকে বাদ দিয়ে তার উপর শুধুই কোরআন নাজেল হলো উপদেশ নাজেল হলো বলহম ফির সাকিম আল্লাহ বলছেন বরং এরা আমার উপদেশ থেকে সন্দেহান হয়ে রয়েছে বল্লাম্মাই আজুক আজা বরং এরা শাস্তির অপেক্ষায় আছে এখনো তারা শাস্তি পায়নি আসবে শাস্তি রয়েছে। যিনি মহান দাতা অসীম দাতা। তার ভান্ডার কি তাদের হাতে রয়েছে ইচ্ছা মতো ভাগ করবে আমলার জম আবেলিয় আসবাব নাকি আসমান জমিনের রাজত্ব তাদের হাতে রয়েছে आसमान जमीन माध्यम आर मालिक मुशरिकरा काफे तख तीन तरा चढ़े आसुक उठे पड़ुक फिल आसबाब उखल करुक समय शेष होता एलोचना शेष कर फकरबुल आल जन भलो अमल कबुल करें गुणाराज के बेचे थारौिक दान करेंबी महम्मदी वसाह ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلايي لا يطيب العيش إلا في رضا رب السماء والوح وحياتي وعرفت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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় সকাল বাংলাদেশে বাংলায়। নাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूलान तय जाके जल्लाहर रास्त करें रिटार्न पाशो गुण बस व्यावसायिक भाषा